الحمد لله نحمده و نتعينه و نتغفره و به و عليه و نعوذ بالله من شرور أنفسنا و من صيات أعمالنا من يعد الله فلا مزلله ومن يجلله فلا هادئله হায়লা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 তসলিম কিরং কির রহমানির হুিল্লা وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغ يعزكم لعلكم تذكرون وقد قال رسول الله صلى الله عليه وسلم أزبت امرأة في هرة نمسكتها حتى ماتت من الجود আমন্তু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নাবীউল কারীম ওয়া নাহনু আলা যালিকা লাবিল শাহীদীন ওয়া শাকিরীন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামীন ও আ দানা জাহিদ নজর আজকো ও জি রায় ফদ মস্তি কিরদার সুফী কিশোরীত মে ফি আহ্বাল ফি কিশোর ইত মস্তি গুফদার গাহে কু দা গাহন আল্লাহ রব্বুল আলমদের দরবারে লাখো কুটি শুক্র আদায় করেছি যিনি আমাদেরকে পবিত্র জুমায়ের দিন নিয়ে আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতা আজকেও সে আয়াতটি আমি তেলাওয়াত করেছি আল্লাহ রব আলিন আমাদেরকে আদলের আদেশ করেছেন আদল आदल का बोलादारेना पुछी देर नाम आदल प्रापक प्राप्त पुछी दे आदल बला सर्वप्रथम पावना हे आल्लाह रबुल आलमीन आल्लर का बंदार किस पवना आंदार किसु पावना आंदार आल्लावना बंदा आल्ला के लाशे जिन्हे आबादत कर আর আল্লাহর কাছে বান্দার পাওনা হচ্ছে আল্লাহ বান্দাকে জান্নার দান করবে উম্মতের কাছে নবীর কিছু পাওনা আছে নবীর কাছে উন্মতের কিছু পাওনা আছে উম্মতের কাছে নবীর পাওনা হচ্ছে উম্মদ সর্ব কাজে নবীর এতার আনুগত্য স্বীকার করবে আর নবীর কাছে উম্মদের পাওনা হচ্ছে নবী উম্মতের জন্য কঠিন আসরের ময়দানে সুপারিশ করবে গত সপ্তাহে আলোচনা করেছিলাম বান্দার কাছে কোনো কাজে কষ্ট দিবে না আর ফেরিস্তাদের কাছে বান্দার পাওনা হচ্ছে ফেরিস্তারা বান্দার গুনা মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করা এই সম্পর্কে আলোচনা করেছিলাম आज के आल्ला तौफिक दें मानुषंत प्राप्त सम्पर्क किस आलोचना कर जीव जंतु मानसा सम्पर्क किस कल मानुषर का जीव जंतुर की पावना मानुष सठी भाव फैटर क्षुधा निवारण उपयोग्य खाद्य प्रदान कर जीव जंतु के এমন যেন না হয় জীবজন্তুর খুদার সময় তাকে বন্দিরিকে কষ্ট দেওয়া হয় এমন যেন না হয় বরংচ যখন তার ক্ষুধা লাগবে ক্ষুধা নিবারের উপযোগী খাবারের ব্যবস্থা করা এটা মানুষের কাছে জীবজন্তুর পাও না हादी मध्य पावना बन के जानना थी, जानना थी जाहनना में, जाहनना में अल्लाह आलमी सात बचर दुर्भिक्ष दुर दुर दिए जार कारण इल मृत जानवर पर खावा आर करानी कान्न गानी करते दो कबुल हा अल्लाह रब्बुल आलमीन मूसा आलासल्लाम का उठिए बोलें हे मूसा अगर वो तोबा करते करते मिसले को बम जाए तब भी मैं उनकी तोबा को कुबुल नहीं करूंगा হুকুক না কর। আদা না করে এই মুসা আপনি তাদেরকে বলে দেন যে তোমরা তোবা করতে যদি কাস্ট হয়ে যাও আল্লাহ তোমাদের তোবা তুবু করবেন না যতক্ষণ না পর্যন্ত তোমরা মানুষের পাওনা তোমার কাছে যত জিনিসে জিনিস পাবে তার প্রাপ্য আদায় না করা পর্যন্ত বুঝে গেল আমি আবাদত করলাম নামাজ পড়লাম মোজা রাখলাম কিন্তু অপরের হক আদায় করতে যদি আমি কমি করি আল্লাহ আমারে এই নামাজ রোজা কিছুই কবুল করবেন না তোমার করো। অল্প আমলই নাজাদের জন্য আমল যাই করব একলাস হিসাবে করব আল্লাহ এবং আল্লাহর রসুলের নিয়ম বাতলানো নিয়ম অনুযায়ী করব অল্প আমল করলে আমরা বেড়া পার হয়ে যেতে পারবো অনেক আবদ করেছেন কিন্তু নিজের মনমতে করেছেন কোরআন তো আকা করেন নাই আল্লাহ করবেন না আল্লাহ কি মানুষের আমাদের চাকরিয়া মানুষ আবাদত করবে নিজের উপকারের জন্য আল্লাহর আবাদত করলেও আল্লাহর কোন উপকার হবে না মানুষ আবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না যাই করবে মানুষ নিজের জন্যই করবে যে পাওনা দাঁড়ের পাওনা পুঁছি দেয়ার নাম আদল ইমনাম সাহেবগঞ্জ প্রত্যেক জুমায় আদেশ করেছেন জীবজন্তুর পাওনা কি জীবজন্তুর ক্ষুদা নিবার উপযোগী খাবারের ব্যবস্থা করা বোখারে শরীফের একটি হাদিস পড়েছি উজিবা তিন রহা তুসি আত্মা মাথা জু এক মহিলাকে আল্লাহ রব আলামিন এই কারণে জাহান নামে দিয়েছেন একটি বিড়াল শাবক বিড়াল থানাকে আবদ্ধ করে রেখেছে উপযুক্ত ক্ষুধার সময় ক্ষুধা নিবারণ খাবার না দেওয়ার কারণে ওই বিড়ালের বাচ্চাটি মারা গিয়েছে এই কারণে আল্লাহ রব আলামিন ওই মহিলাকে জাহান্নাম দিয়েছেন কাকে আবদ্ধ করে রেখেছে এটা কিন্তু আল্লাহ একটা মাতলুম আল্লাহর মুভি বলেছেন দয়া সিল্লির উপর আল্লাহ রব আলিন দয়া করবেন সে আমার দুনিয়ার মাতলুকের উপর তোমরা দয়া করো আল্লাহ তখন তোমাদের উপর দয়া করবে আল্লাহর দয়া পেতে হলে আল্লাহর মাতলুককে কষ্ট দিয়ে কখনো আল্লাহর দয়ার আশা করা যায় না এটা হবে নির্লাম গুপিরালীন এবং মুসলিম শরীর একটি হাবি এক ব্যবচারী নারী যেটাকে বেস্যা বলে আমরা দেহ বিক্রি করে যে সমস্ত মহিলা চলাফিরা একজন ব্যবচারী নারীকে আল্লাহ আলমিন দিয়েছেন অনেক লাম্বা কোনো কারণে না। কোথাও যেন যাচ্ছিল যাওয়ার সময় দেখল কূপের পাশে বসে একটি কুকুর প্রবল পিজার কারণে মুখ থেকে তার জিভ্বেটুকু বেরিয়ে আসছে গ্যালহা হাঁপাচ্ছে তার বেঁধে থানা দাঁত লাহু মিনাল মা ও চামড়ার মুজাটাকে কুপে ফেলে ওখান থেকে পানি উত্তোলন করে ওই পিফাসিত কুকুরটাকে ছিল কি হয়েছে নামাজ পড়েছেন কিচ্ছু হবে না মাতলুক কে কষ্ট দেন কিছুই হবে না ইমাম চকর উদ্দিন রাজি বিখ্যাত দার্শনিক কে না জানেন উনার নাম কতব দার্শনিক গাজালির মতো দার্শনিক মতো দার্শনিক দর্শন শাস্ত্র এখনো দুনিয়াতে আছে কিন্তু ওদের মতো দার্শনিক দুনিয়াতে রাগায়া রোত মে আজা রোহে বেলা রোতে আোহে বেলা গাজালি না রাহি আজান্ত আছে কিন্তু বেলালের মতো মজান আছে এখন তো নিয়ে আছে দর্শন আছে রাজিয়ার গাজালির মতো দার্শনিক রাজি রহমদুল্লাহ তাপসির কোরআনও দেখেছেন তুপসিরে কাবরী নামে প্রসিদ্ধ একটি তাপসির রুটি খাওয়ার জন্য যখন বসতেন কিছু সময় তো ব্যয় হতো না খাবার খেতে বসলে কিছু সময় ব্যয় হতো না এই সময়টুকুর জন্য সে আফসুস করছে সময়টুকুর জন্য পর্যন্ত দি কি যারা শিক্ষিত ওদের কাছে কিন্তু সময় খুব মূল্যায়ন থাকে আমরা তো যারা খেলায় ধুলাই নষ্ট করে আমাদের কাছে সময় কোনো মূল্য আছে তারা শিক্ষিত দার্শনিক বড় বড় যেই যে লাইনে এগিয়ে গেছে অবশ্য যে সময়ের মূল্যায়ন করেছে সময়ের মূল্যায়ন না করা ছাড়া কোন মানুষ বড় হতে পারে না আপনি সময় থেকে কাজ নিলেও সময় যাবে না নিলেও সময় যাবে সময় এটা একটি বরফের চাকার মত বরফের চাকার থেকে যদি আপনি কাজ নেন নিতে পারবেন কিন্তু কাজ না নিলেও বরফ কি তার আপন অবস্থায় আমি কোনো কথা বললে আপনারা রাখুন কি চাপ করতে পারেন না আপনারা কর্তৃপক্ষ এমন হচ্ছে প্রায় জুমাতে দশাটা হয় ঘটনা কি আপনাদের কি টাকার অভাব আছে অবশ্যই টাকার অভাব আছে সেটা ঠিক আছে কথা আপনারা এই কাজটা একটু সুন্দর করার চেষ্টা করেন সকলে মিলিয়ে এভাবে সুন্দর হয় আমি ওয়াজ করলাম আওয়াজ না শুনলেন আওয়াজ বিক্রি হলো অনেক মানুষ আমার জানা যে দুধ দরার থেকে এলো জুমা পড়ার জন্য আছে বড় মসজিদ ওয়াজটা না শুনে ওরা যাই হোক যারা কর্তৃপক্ষ আছেন আপনারা এদিকে অবশ্যই একটু লক্ষ্য রাখবেন তো বলতে চেয়েছিলাম ইমাম ফকরদিন রাজি রহমতুল্লাহ আল্লাহ কথা এত বড় আলেম ছিল তিলার পিছনে সব সময় গ্রেট বড় বড় তিনশো তো মুক্তি হাঁটা চলা করছেন তিনের পিছনে পিছনে আমাদের দেশে বড় মুক্তি মহাদেশ উনি দেখেন না উনার পিছনে অনেক মানুষ হাঁটে একজন মন্ত্রীর পিছনে অনেক মানুষ হাঁটে উনি বড় মাপের একজন আলম ছিল তিনশো জন বড় বড় বিজ্ঞ মুক্তি আলেন উনার পিছনে আছেন। একবার এক রাস্তা দিয়ে দেখছেন রাস্তাটা ছিল এত সরু এত চিকং একটা কুকুর হাতাল হয়ে রাস্তায় ঘুমাচ্ছেন ওনারা যাওয়ার পথে দেখলেন যে একটা কুকুর ঘুমাচ্ছে আমি আর আপনি যদি হইতাম অবশ্যই কুকুরটাকে একটা ঢিল মারতাম বা লাঠি দিয়ে পিঠে দিতাম পথ ক্লিয়ার করার জন্য কিন্তু ইমাম ফকরদিন রাজি রহমতুল্লাহ তিনশো তো মুক্তিকে বলেছেন দাঁড়াও অপেক্ষা করো তোমরা তিনিও দাঁড়িয়ে গেলেন এমনভাবে তারা দাঁড়িয়েছেন কুকুর যাতে করে না বুঝতে পারে যেখানে কোনো মানুষ আছে কারণ কুকুরের গুম খুব পাতল হয় আমি যেমনি বাবা একটা মাতলুক আমার শরীরের আরামের প্রয়োজন আপনার গভীর গুম অবস্থায় যদি কোনো মানুষ আপনার গুম ভেঙে দেয় আপনি তার জন্য দোয়া করেন যে মা চাল্লা তুমি খুব ভালোবাস করছো দোয়া করেন না লাঠি দেখলে তো লাঠি কুকুরের ঘুম সময় মতো ভেঙে যাওয়ার পর কুকুর যখন চলে গেছে তিন নাম রাজি রহমতুল্লাহ এখন ফাঁটা শুরু করছে এদের বলছে তোমরাও এখন আছো যাই আল্লাহ কামাল উদ্দিন দামেরি রহমতুল্লাহ হায়াতুল হায়ান লিখেছেন ঘটনাটি কার্রা মিয়া একটা ফেরকা ছিল ওরা খাবারের সাথে করে। মেরে ফেলছেন দেখ সেটা আলোচ্য বিষয় না উনার এন্টেকালের পরে এক শুভাকাঙ্ক্ষী স্বপ্নে যুগে দেখে জিজ্ঞাসা করলো ওই নাম রাজি নাম ছিল ফখরুদ্দিন এই ফখরুদ্দিন রাজি আল্লাহ তোমার সঙ্গে কি রূপাচরণ করেছে ও জীবন কত ওয়াজ করলাম নসিহত করলাম কত কিতাবাদি লিখলাম আমি আল্লাহর সামনে দিয়ে যাওয়ার পরে যখন এগুলো পেশ করলাম আল্লাহ বলে একটাও কবুল দয়া করেছো আমি এই কারণে তোমাকে ক্ষমা করে দিয়েছি কুকুরকে ক্ষমা করে না যাচ্ছে অবাক কথা এটা কি এটা আমাদের কল্পনাতেও আসবে না যে কুকুরকে এভাবে অ্যাশান করলে বড়রা হয় না। আমাদের যারা বড় হয়েছে ওরা মানুষ তো দূরের কথা আল্লাহর উপর এরা হাকিম্মদ মোজাদুদ্দিন মিল্ল মাওলানি না ওদুর প্রয়োজন হয়েছে কিনার খাদেমকে পানি সংগ্রহ করার জন্য বলেছে খাদেম সাহেব এক লোটা পানি সংগ্রহ করে এক জায়গায় একটা জল দিয়েছেন উদু করার জন্য কিছু পর পর দেখলো ওখানে তিনি উজু করতেছেন না ওখান থেকে উঠে আরো একটি জায়গায় গেলেন ওভাবে ওখান থেকে আরো একটি জায়গা তিনটার ওদুর জায়গা পরিবর্তন করছেন খাদেম জিজ্ঞেস করলো পোটল জাগলো করে গেল ফতম যে জায়গায় দেখলাম আল্লাপাকে রগণিত মাথলুক পিঁপড়া ওরা হাঁটতেছে পিঁপড়ার কিছু গর্ত দেখতে পাচ্ছি আমি আমি যদি ওযু করি ওখানে এদের গর্তে ফানি ঢুকতে পারে ওদের কি হবে কষ্ট পারে থাকা খাওয়ায় বা কিছু পিপড়া ফানের মারাও যেতে পারে এই জন্য আমি আরক জায়গায় আমি আপনি ভাই আস্তাব আলী থানবির কত বড় আলেম আল্লাহ একবার সারা পৃথিবী ব্যর্থ এত বড় একজন বিজ্ঞ আলেম উপহার দিতে যাতে কি সারা পৃথিবী ব্যর্থ হবে अश्बा अली थानबी रोम नाम तो मापे मानूष अश्ट अली थानबी रहा आल हाय पेराशी बचर तीन मै एगारो दिन क्या बच्चों तीन मास एक सठीक तत्व दिल्की बचर हाय আশাবালি ও মুক্ত তমুক তিরিশ লাইন পরে যায় উনার নাম আছে এমন অনেক বন্ধা আছে না যে ডাক্তারাদের সিলশন করতেও পারছেন উনার নাম খুঁজে পেতে কষ্ট হবে এটা সেটা বিএস সাতশো লাইন পরে দেয় ওদের কি আছে দুইবার সফর করছেন ফির মুরতি করছেন মানুষদেরকে তা ইস্তমার দিত ওয়াজ নসিহত করত খানকাতে কাত কত কাজ এতগুলার ভিতরে তিনি বারোশো তো কিতাব লিখে গেছেন আস্তাব আলী ফানবির রহমতুল্লাহ উনার হায়াতের সাথে যদি কিতাবের পিসটাকে বাদ দেওয়া হয় তাহলে উনি যাবতীয় কাজকর্ম আঞ্জাম দেওয়ার পরেও দৈনিক চল্লিশ পিসটা দিনের লেখা দেখছেন কোন মাসের আলেম আস্তাব আলী ফানবির অনেক কিতাবে কিন্তু কোরআনের উপর কোনো কিতাব লেখেন নাই ভিন্ন তফসির একদিন স্বপ্নে দেখেছেন আল্লাহর নবী আল্লাহ পাক বলেছেন থানবি তুমি সব কিছুই করলাম দাঁতের জন্য অনেক ক্যাবমুট করলাম কিন্তু আমার জন্য তো কোন একটা আমার কোরআনের তো কোনো তাফসির তুমি লেখো নাই গুমের থেকে উঠে চিন্তা করল আসলত কথা ঠিক এত আইটিমের কিতাব লিখলাম কিন্তু কোরআনের কোনো তফসির তো আমি কি পরে লিখতে বসছে ওলা মাইকেরাম আছেন ওরা জানেন তিনি তফসির লেখেছেন তফসির নাম বয়ানম কোরআন দুইখণ্ডের একটি কোরআন সে থানবির রহমতুল্লাহ নিজেই বলছেন সব আল্লাহ আল্লাহত্ত বিষয় আমরা সাধারণত একটা কিতাব লেখার জন্য আরো পাঁচের আট দশটা কিতাব আমরা গাঁটাগাঁটি করি ওখান থেকে রেফারেন্স দি ওখান থেকে কিছু নিয়ে আসি না আর আমরা একটা বই লেখার জন্য আরো আট দশটা বই সহযোগিতা নেই না নেই যারা লিখক কিন্তু থানবী রহমতুল্লাহ আলাই বয়ানুল কোরআন লিখেছেন উনি বলতেছেন না আমি কোন কিতাব দেখি নাই কলম নিয়ে বসতাম আল্লাহর পক্ষ থেকে মাজমুন আমার জাহানো বিষয়গুলো আমার জাহানো আর ওই আমি তোর চিত্র লেখি সব এলহামি মজামিন হ্যাঁ আন্দাজা তো ও কর সকে যুগ কম আজ কম মোতিন মতালা যেটা তো ওই ব্যক্তি অনুমান করতে পারবে যে বয়ানুল কোরআন কোন মানের তফসির যে কমপক্ষে তফসির স্টাডি করছে সে বুঝতে পারবে যে এই কিতাবটি কোন মানের একটি কিতাবি রহমতুল্লাহ আলাই কত মহাব্দেসিনাকে বলা খাতামুল মহাব্দি সিন উনার পরে এই মানের মহাব্দেশ আজ পর্যন্ত পৃথিবীতে আসবে কোন একটা ফড়া যদি এমনি গভীর কাশ্মীর রহমদুল্লাহ আলাই জন্মগত ভাবে উর্দুর প্রতি তিনের কোন আকর্ষণ ছিল না উর্দু তিনি বুঝতে নেই না আরবি খুব প্রিয় ভাষা ছিল তিনার কাছে কোরআনের একটি আয়াতের উপর উনার একটা প্রশ্ন জাগলো ওই প্রশ্নটি হল করবে সমাধান সুস্থছে অনেক কিতাব দেখেছি তফসিল কিতাব এটার হল পায় না চিন্তা করলো দেখি আশাবালি দেখি ওখানে কি অবস্থা তার হল পাই কিনা বয়ানুল কোরআন চাওয়ার পর উনার এটা হল হয়ে গেছে ফের জোশ মে আকর ফরমায় মাই তো জানত বয়ানুল কোরআন উর্দু ডানুকে নিয়ে হয় আব মালুম হওয়া ইয়ে তো ওলামা কে লি হয় আমার ধারণা ছিল এটা মতো যারা উর্দু উর্দু বাকি ওদের জন্য এখন বুঝলাম বয়ান এটা আলমদের জন্য কথাটা হাওয়া হাওয়া লাগতেছে যাই হোক আস্তাব আলী থানবির একদিন বয়ানল কোরআল লেখার জন্য বসতেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয় তিনার জেহানে আসতেছে না কথা বুঝতেছেন কিনা না কোন বিষয় তিনের নলেজে কি চিন্তা করলো কিরা আমি থানবী বারো ছবি দেব লিখলাম আমাকে মোজাদ বলা হয় এত বড় আলেম এলেমের কি অভাব আছে কিন্তু কলম নিয়ে বসছে কোন লেখা আছে না কান্নাকাটি শুরু করছে আল্লাহ দরবার তোভাগুলো আল্লাহ আমি কলম ধরলেই যেখানে কলম চলা শুরু করে কলমের ধারে অভিবাসী কিন্তু আজকে কেন কোন বিষয় আসতেছে না কেন আল্লাহ থানবির কি অপরাধ হয়েছে দয়া করে একটু অবগত করুন হাসমোরকাল যাওয়ার আগে উনি তো বলেছেন যে আমি তো অমুক বাড়িতে যাচ্ছি আমার বাপের বাড়িতে হয়তো আমি রাত্র থাকতে সকাল আসবো না এর ধরেন মুরগের দিলাম যখন সকাল আটটা বাজবে আপনি কয়ার থেকে মোরগ গুলো ছেড়ে দিবেন আমি আধার ফাঁড়ে এগুলো দিয়ে গেলাম এগুলো মোরগকে খেতে দিবেন কটাকে বুঝতে চাই না অনেক আমাদের দেশে দেখেন না বেডিরা অন্য বাইতে যাওয়া লাগে আরো বেডিরে কয়ে যায় বউ আর মোরগুলো ছাড়িয়ে দিচ্ছে কালি কিনা থানবিরাও হচ্ছে লেগে উনার স্ত্রী বলে গেছে আরে একটু মোরগের কয়টা সকালে ছেড়ে দিবেন খাবারও দিচ্ছি আপনার টেনশন করতে হবে আচ্ছা উনি তো তাহ্নবি মোরগ এছাড়া তো হচ্ছে একটা আলুক সারাদী সারা আসতো থেকে এখন কয়টা বাজতেছে কিন্তু উনার সরম নাই উনার স্ত্রী একটা কথা বলে গেছিল ওনাকে যখন আল্লাহ দরবার কান্নাকাটি শুরু আল্লাহ আমার করম কেন চলছে আজকে এলহাম যে হে তোমাকে তো তোমার স্ত্রী কালকে মোরক খেয়ে দেওয়ার জন্য বলেছে তুমি কি আমল করেছো কেরমজি কেরাম খবর নি হাওয়াজে শিঙালো হেরে খালবি তোমার কারণে কিছু মোরক হাস মোরক কষ্ট পাচ্ছে तुम्हें हाँ मोरक तुम्हारा कष्ट तुम्हारे कष्ट तुम आंतर्जा क्ष कि कर दाना पानी दाओ आदार आदार दाना पानी देवार पर आखिर लिखते बस मार आगे मतलब कलम चालू मानफिले दुनिया मानुसरा জগতের মাফলুকর উপর দয়া করো আল্লাহ তোমাদের উপর কি করবেন চারসাবালি থানবী রহমতুল্লাহ কত বড় ব্যক্তিত্বের অধিকারী কলিকাতা একটা লোক ছিল তার নামাজ পুরা ভারতবর্ষে প্রসিদ্ধ ছিল পুরা ভারতবর্ষে এত সুন্দর নামাজ ওই কলিকাতার লোকটার মতো কেউ পড়তে পারত না থাকি বললাম না থানবী রহমতুল্লাহ আলাই যে কোনো এক কারণে কলিকাতায় গিয়েছেন যাওয়ার পরে দেখলো চিন্তা করলাম একটা যখন আসলাম ওই লোকটার সব একটু দেখা করি কোন লোক যার নামাজ কি প্রসিদ্ধ লোকটার সাথে একটু দেখা করি শাহনজির রহমতুল্লাহ আলাই জোরে নামাজের সময় ও মসজিদে গেছে লোকটার নামাজ এত সুন্দর পুরো ভারতবর্ষে পরিচিত এক লোক তার নামাজ সুন্দর দেখি তার নামাজটা কেমন ওই লোক আসটা বলে ফাহবীকে দেখে বলছি আজকে ইনামতি হবে। তো ভারতবর্ষের বসে ছিল। তো না আমি মুসাদের মানুষ আমি ইনামতি করলে দুই জায়গা দাঁড়া পড়াবো তোমরা তো দৌড়ে নামাজ পড়বে আপনার পিছনে দুই রায়গা পড়বো বাকি দু রাজ আমরা এক জায়গা পড়ে আর যেখানে ফাহবির আছে ওখানে আবার ইনামতি করার সাহসটা নবির আলা না বাবা তোমার নামাজ নাকি সুন্দর আজকে তোমার পিছনে নামাজটা পড়বো কোন না আপনি পড়ান থানবির রহমতুল্লাহ দুই রাগাত নামাজ পড়াইছে কয় রাজা সালাম গির এবার ওই কলিকাতার লোক যার নামাজ পুরো ভারতবর্ষ কি প্রসিদ্ধ সুন্দর নামাজ ওই লোক বলতেছে হুজু আমার এখন আশি বছর চলতেছে আমার পুরো আশি বছরের নামাজ আপনি নিয়ে যান আর আপনার মাত্র দুই রেগাত নামাজ আমাকে দিয়েছে এর নাম হল আশাব আলী থানবী রহমতুল্লাহ মানের মানুষ চিনজাটা করে শাহসব আলী খাহানবী মুরদের আদার বন্ধ করিয়ে দিছে আল্লাহর রহমত বন্ধ হয়ে গেছে আবার আদার চালু করছে রহমত কি হয়ে গেছে আবার চালু হয়ে গেছে এক নজর পড়েছে আমাদের নোয়াখালীর কৃতি সন্তান হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ জু হজুর রহমদুল্লাহ আল্লাহের উপর যার কারণে দিক্রে মুজাসম হয়ে গেছে হাফিজু হজুর রহমদুল্লাহ আলের নভর এই কথা প্রসিদ্ধ যে তিনি ঘুমাইছেন কিন্তু তিনি মুখ মুখটা লড়তেছে জিজ্ঞাস করছে কিন্তু তিনি কি তিনি ঘুমায় কিন্তু ঠোঁট কিরতেছে মুক্তি আদম বাংলাদেশ চট্টগ্রামের মুক্তি ফজল রহমতুল্লাহ আলাই মৃত্যুর তিন দিন আগে বেহস কথাবার্তা নাই চট্টগ্রামের সবচেয়ে বড় ডাক্তার আল্লাহ প্রফেসর নুরুল ইসলাম তিনি ছিলেন আমাদের চমুয়ানি বড় হজুদ তার কারণ কি ডাক্তাররা দেখবেন ওই যে ভিতরে লাগাই একটা মেশিন দিয়ে পরীক্ষা করে না বুকে বলা হয় মুক্তি সাহেবের বিভিন্ন জায়গায় কিছু না যায় ভিতর থেকে এটা কেউ কেউ বললে বিশ্বাস করবে না একটা লোককে ডাকি বলতেছে উনার ওই লোকের কানে দিছে মেশিনটা কবটা আপনি শুনেন আরেকটা লোকের কানে দিছে কি আওয়াজ আছে শুনেন যে অঙ্গতেই মেশিন পিট করা হয় ওই অঙ্গ থেকে জিকির আসতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মোহাম্মদ रहमलाईमा नागर मरी कराजे माधे छात्र तुम्हरा नागर मिस्कार करोकार তোমরা কে কি নিয়োগ করো জানি না তো আমি এই নিয়তে নাকের শ্লেষ্মা পরিষ্কার করি যে যখন স্লেসমা মাটিতে পড়বে তখন কিছু পোকা মাকড় এগুলো খাবে এই জন্য জিন্দিতে একবার তুমি পুষি নাকি আমি স্লেশমা কেন কেন দিছি নিচে পোকা মাকড় খাবে এই নিয়োগ করেছেন কখনো আজকে থেকে নিয়োগ করবেন তো এই নিয়তেই নাক পরিষ্কার করবেন যে আমার নাকের ময়লাগুলো কিছু মাতলুক পিঁপড়ারা খাবে বিভিন্ন ফোটা মাধ্যম আমার ভাইরা বাল বাচ্চাকে তো আপনারাও কোলে নেন কোলে কাকে নেন আমরাও নেই নিয়ে করছেন কখনো কুল নিয়ে তো কোলে নেন বাল বাচ্চাকে আমার নবী বাচ্চাদেরকে কোলে কাকে নিতেন কিনা এই পাশেটা আওয়াজ আসে না নিজনা হাসান হোসেন কে কোলে নিচিনি কিনা হাসান হোসাইন নানা নানা পাইয়া গায়ে গায়ে তোড় নবী এবারে হাত থেকে রাখি নিজকে গাড়ি বানাবেন তার বলছি দেখেন একটা বলছু আপনি এদেরকে চুনু দিতেছেন আমার তো মাসাল্লাহ দশটা ছেলে আমি একটা চুনু আজ পর্যন্ত আমার বাচ্চাদেরকে দিই নেই দূর মাল্লাহাম যে দয়া করে না সে দয়া পায় না যে দয়া করার সে দয়া বাচ্চাদেরকে চুমু দেওয়া এটা আমার নবীর শূন্য আজকে থেকে চুমু দিতে এই দিবেন যে নবী বাচ্চাদেরকে চুমু দিত এই জন্য আমি দিচ্ছি তখন হবে এটা খাওয়া আর এই নিয়োগ যদি না থাকে চুমুটাই দিবেন নাগার কি হবে না বলো না কেন হবে না দার নদের একজন আলেম মেয়া আজগর হুসাইন রহমতুল্লাহ আলাই সে আবুদাবুদ শরীফের বারো শত হাদিস বারো শত হাবিজ যাই হোক ইয়া বারো হাজার হাবিজাহুল্লা ভাই আপনাকে বিলুপ্ত হচ্ছেন না অন্য এমন পরে গণ বড় মুখী দিলে পরে শুনছি ক্ষতি বাড়ির সন্তান আসলে আল্লাহাদ নোয়াখালীর জমিনটাকে উর্বর একটা জমিন বানায় যত আলেম যত অলিয়া সব নোয়াখালী হাবিবুল্লাহ রহমদুল্লাহ নাম শুনছেন উনার শ্বশুরের নাম কালিমুল্লা আল্লাহ কালিমুল্লাহরুলা দেখতাম আগুনে ডুবে যাইতো ফুটতো না ছানিতে ফুটতো বিজতো না কিন্তু মেয়ে আজমর তো অনেক বড় আলেন বলে কিন্তু ওনাকে তো কখনো আগুনে ডুবতে দেখি নাই উনি কিসের আবার এখানে আবার একটা হাওয়া তু উড়ার নাম ফির নয় বলে হাওয়া তুড়ার নাম কি নয় ব্যাকেতে ক নাইল বনোগস্ত ব্যাগে হাওয়া তুড়ার নাম কি নয় যদি হাওয়াতে উড়েটা ফির হইত তাইলে কাজ পাখিরা সবচাইতে বড় ফির আমাদের এদের পাখি উড়ে না আর ফানিতে হাঁটে বিজে না এটাকে যদি ফির বলা হয় তাহলে আমাদের গাছের হাঁস সবচাইতে বড় ফির যেহেতু তারা ফানিতে হাঁটে বিজে না ডুবে না কোনো তো ঠিক না বেটি এদের বুজুগের কারণ যাই হোক মেয়াদুল্লাহ গ্যাসের চুলে কি যেন জাল দিতেছে জাল দেওয়ার পরে ফাতিল নামাবে নামানোর জন্য আমরা অনেক ন্যাকড়া কাপড় ব্যবহার করি না কিন্তু উনি কাপড় ন্যাকড়া ব্যবহার না করে ফাতিলটাকে এভাবে নামায়া যেখানে রাখার ওখানে রেখে দিলে। তারপরে চুলের উপর একটা লাল লোহা থাকে আগরে লাল হয়ে যায় এই লোহাটাকে ধরিয়া উত্তপ্তাকে হাত দিয়ে ধরে এক জায়গায় রাখি দিলেন কালিমুল্লাহ রহমদুল্লাহ যিনি চিন্তা করল কির উনাকে তো আগুনে ফুটতে দেখি না উনি যখন দরজা যায় দেখিল যে কিরে আজম হোসান রহমদুল্লাহ এভাবে আগুন ধরতেছে সালাম দিল সালাম দেওয়ার পরে লোহা ধরতে সে গরম উৎসব তো কিন্তু উনার হাত কি যেতেছে না কাজগুলো খাবার খেতে বসে দেব মাদ্রাসায় উনার চাকরির পাকিস্তানের বড় মুক্তি মুক্তি শফি রহমতুল্লাহ আল্লাহ আমাদের পিজার পিজা উত্তাদ খানা শেষ হওয়ার পরে মুক্তি সাহেব রহমতুল্লাহ আল্লাই দত্তর খান উঠাবে ঝাড়াবে আজ মালো না জরা ছেড়া করেন আপসের দপ্তর খান জানা আতা হয় দস্তরখান কিভাবে জানে এটা কি আপনি জানেন মুক্তি শফিজাহ রহমদুল্লাহ উনি কোলা আমি এত বড় মুক্তি দত্তর গান কিভাবে যে সমস্ত রুটি টুকরো কাঁচা অথবা পোড়া গেছে ওগুলোকে গরের চালের উপর নিক্ষেপ করছে নিক্ষেপ করার পরে কিছু কাজ উড়ে এসে এগুলো খাওয়া শুরু করছে তারপরে কাঁদা এগুলোকে গরেন বাইরে এক পাশে রাখলেন কিছু বিড়াল দোড়ে খাওয়া শুরু করতে হাঁট যেগুলো বড় বড় হাড্ডি এগুলোকে এক পাশে রাখলেন কিছু কুকুর এসে খাওয়া শুরু করলো এরপরে রুটির গুঁড়া গাড়ি এক জায়গায় রাখলেন কিছু পিঁপড়ে এসে খাওয়া শুরু করলো তার মানে কুকুর বিড়াল পাখিগুলো যেন এই অপেক্ষায় থাকে যে মেয়ে আন্তর কখন দশ টকান ঝাড়বে আর কখন আমরা খাবো যাওয়ার পরে বলতে যে মেয়া দশ টকাল এসে যাওয়া আমরা তো জীবনে দশমানি না এখন আজ পর্যন্ত হাড় এগুলার এক জায়গায় রাখছি কথা কেন বলেন না রাখছি কখনো রুটির গুঁড়ে এক জায়গায় রাখছি কিনা মাথার কাঁটাকে এক জায়গায় রাখছি কিনা আরে মেয়া বড়রা বড় হয়েছে এই জন্য যখন আমরা খেতে বসবো কিছু কাঁটা কিছু হাড় বের হবে আদাব এগুলোকে ফানে দিয়ে নাবি ভিজান কারণ হাড় কাঁটা এগুলোকে আল্লাহ জীব জন্তুর খোরাক বানিয়েছে আপনি যদি হাড়ের মধ্যে ফানে মিক্সার করেন অথবা যে পরিষ্কার করেছেন পানি আছে আমরা কি পানিতে ফেলবো না এগুলাকে বড়ের বাইরে এক জায়গায় রেখে দিব আল্লাহর কিছু মাতলুকের ফোড়া কি হবে এর আমিও আছে আজকে আলোচনার এটাই সারাংশ জীব উপযোগী খাবারের ব্যবস্থা করা এটা জীবজন্তুর সকলকে আপনারা যেমন ওই দায়িত্ব ওইদিকে আপনার দোড়ানিকে চলে গেল ওইদিকে আপনি চিন্তা করছেন এই গুটে ওই দিকে কেন দেখুন নিশ্চয় তার একটা কাজ সেখানে রহম করবেন আর সর্বশেষ কথা বসেন আগুন দিয়ে কখনো আল্লাহর কোন মাতলুবকে পোড়াবেন না এটা হারা বুখারি সহিবের হাবিজুল আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তাকে আল্লাহ সুতরাং আগুন দিয়ে কোন মাতলুবকে পড়ানো এটা একমাত্র আল্লাহরই অধিকার কোন মানুষের অধিকার কি সুতরাং যেই বা এই যুগে আগুনের পেট্রোল দিয়ে মানুষ পড়াচ্ছে ওরা সরাসরি আল্লাহকে ওদের হাতির বিরুদ্ধে ঘুরতেছে আল্লাহ আমাদের সকলকে এই নোংরা কাছ থেকে হেফাজত করুন পেট্রোল মারা মানে কি আগুন দিয়ে পড়ানো হয় পিপড়ে আগুন দিয়ে পোড়ানো নিষেধ করেছেন নবীটি তাহলে মানুষকে কিভাবে আগুন দিয়ে পোড়ানো বৈধ কোন সমাজ আছেন কোন হাতিকে আপনার যারা সুনত খা সুন করে।